সালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ হুম করিম ওয়াই ওসহাবি আজমাইন ওসান দূরের কাছে সম্মানিত সুদী দর্শক পিস টি বাংলার বিশেষ আয়োজন জিকির ও তার আদাব শীর্ষক সামষ্টিক আলোচনা এই আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হল হজ এবং হজের কাজে যে জিকির রয়েছে আল্লাহর জিকির আসলে আমাদের উদ্দেশ্য হলো হজের বিবরণ নয় যেহেতু এগুলি অন্য পর্বে আলোচনা হয়ে থাকে এটি হলো হজের যে জিকিরগুলি করা হয় এই ক্ষেত্রে আমরা সেগুলি হয়তোবা অনেকে জানি না অনেক জায়গায় আছে আমরা যে জায়গায় যে জিকির করার কথা যে দোয়া করার কথা আমরা সে জায়গায় না করে অন্য জায়গায় করে ফেলতেছি এইগুলি হচ্ছে আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয় শুধু দর্শক আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দরা আমাদের সাথে যোগ দিয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়নি আমার নাম থেকে উপর ডেজিমুল্লাহুল বিশিষ্ট আলমদিন শেখ মুখলেসিন আসাদ মাদানীকু এবং আমার সর্ব বামে আছেন বিশিষ্ট আলমেদিন ইসলামী চিন্তাবিদ শেখ আকরমুজ্জামান বিন আবদুলসালামানী আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত সুদী আপনাদের সাথে রয়েছি আমি হারুন হোসেন বলছিলাম হাজির আর এই জিকির আমরা কিভাবে করব তালবিয়া এর ভিতরে কি জিকির আমরা দিচ্ছি আমরা শুনতে চাই শেখ আকরমুজ্জামান বিন আবদুলসালাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ সম্মানিত অবস্থাপক ভাইকে যে হজকেন্দ্রিক যে জিকির এই জিকির বিষয়ের একটা দিক আলোচনা করার জন্য বলেছেন আমরা ইতিমধ্যে জেনেছি যে হজের পুরো আনুষ্ঠানিকতাই জিকিরের উপরে কায়েম এখানে আমাদের যে হজের যেটা মূল আনুষ্ঠানিকতা সেটা হলো এহরাম দিয়ে শুরু হবে আর এহরাম এবং এই হজের জিকিরের সাথে বিরাট একটা সম্পর্ক আছে এহরাম স্থানটা আগে আমরা বলি কোথার থেকে এই জিকিরটা আমরা করব। অনেক সময় দেখা যায় যে অনেকেই হজের যে মূল জিকির হজের যে মূল দোয়া এটা কিন্তু নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট সময় শুরু হবে এটা আমাদেরকে জানতে হবে এর আগে যে কথাগুলো হয়েছে জিকিরগুলো এগুলো সাধারণত প্রত্যেকটা সফরের মধ্যেই পাওয়া যায় এরপরে এহরাম আর তাহরিম এই দুইটা কিন্তু একই অর্থ নামাজের ক্ষেত্রে আমরা বলি তাকবির তাহরিমা এবং হজের ক্ষেত্রে বলি এহরাম আসলে মূলত হল নিয়তের মাধ্যমে এবাদত বিরোধী যা কিছু আছে সেগুলোকে হারাম করে নেওয়া এই হলো তার এহেরামের বা তাহারিমের মর্মকথা তা আমি যখন হজে প্রবেশ করতেছি তখন এহেরামের মাধ্যমে হজ বিরোধী যা কিছু আছে সব কিছু যেন আমি হারাম করে নিলাম এবং এই সময়ে আমাকে নিয়ত করতে হয় এই জায়গাটা হলো এই যেখানে আমি নিয়ত করব। সেই জায়গাটাকে বলা হয় মিকাত এই যে এই জিকিরটা শুরু হবে হজের প্রধান জিকির যেটা শুরু হবে মিকাত থেকে যেমন নামাজের মিকাত হলো নামাজের তাকবির তাহরিম বলার যে মিকাত হলো কাতারে দাঁড়ানো বাড়ি থেকে বের হয়েছি শুরু হয়ে গেলো আল্লাহ আকবর বলে আমি বাড়ির থেকে যাওয়া শুরু করব না আমি নামাজের ক্ষেত্রে মিকাত হলো মসজিদের কাতার এই কাতারে না দাঁড়িয়ে আমি আল্লাহ আকবর বলতে পারি না ঠিক এমনিভাবে রসুল্লা সাল্লাম যে হজের জন্য মিকাত নির্ধারণ করেছে নির্দিষ্ট জায়গায়। আমি এটা এই জন্য বললাম যে এর বিরোধিতা ব্যাপকভাবে হচ্ছে আজকে মনে হচ্ছে হাজিদের অবস্থা দেখে যে আদৌ কোনো মিকাত আল্লাহর রসুন নির্ধারণ করেন নাই যে যেখান থেকে যাবে ওকে ওটাই তার মিকাত। এই যে অপব্যবহার মিকাত সম্পর্কে এই যে ভ্রান্তিটা এটা নিরসনের জন্য আমি তুলনা করে বলে দিলাম ঠিক যেমন নামাজের ক্ষেত্রে আল্লাহ আকবার বলার জায়গা হলো কাতারে দাঁড়িয়ে যে জায়গায় পবিত্রতা অর্জন এখন সে বলবে এখানে ওই কাপড় পরবে কাপড় পরে তারপর সুগন্ধি থাকলে সুগন্ধি পরে তারপরে কি বলবে নিয়ত সহকারে বলতে শুরু করবে এই জিকির না বলা পর্যন্ত তার হজের কার্যক্রমই শুরু হলো না নিয়ত এবং এই বাক্যগুলো এটাকে হজের দোয়া বলা হয় হজের প্রধান জিকির বলা হয় এগুলো দিয়ে আমার হজ সফর শুরু হলো এখন থেকে আমার এহরাম বিরোধী যে সমস্ত বিষয় আছে এগুলোর থেকে আমি বিরত থাকবো চমৎকার বলেছেন এখন এই যে আমি তোমার দরবারে উপস্থিত হচ্ছি বা উপস্থিত হতে যাচ্ছি আল্লাহ হে আল্লাহ আমি উপস্থিত হচ্ছি তোমার ডাকে সাড়া দিয়ে এটা শরীর হে আল্লাহ তোমার ডাকে আহবানে আমি সাড়া দিয়ে এসেছি তোমার কোনো শরিক নেই তারপরে হামদা নিশ্চয়ই সমস্ত প্রশংসা অন্যায়তা এবং সমস্ত নিয়ামত বা অনুদান তোমার জন্য এবং সমস্ত রাজ রাজত্ব তোমার জন্য লা তোমার কোনো শরীর নেই এই ঘোষণাগুলো হলো তালবিহার এখান থেকে আমাদের অবশ্যই এই তালবিহাটার অর্থটাও জেনে নিতে হবে কারণ এই তালবিহিয়া শুধু শব্দ উচ্চারণের নাম না এখানে তৌহিদ শিক্ষার ব্যাপার আছে এখানে এই তালবিয়া দিয়েই আপনার হজের পার্থক্য নির্ণিত হবে জাহিলি যুগের হজের সাথে জাহিলি যুগের লোকেরাও এই তালবিয়াই পড়ত কিন্তু তাদের তালবিয়ার মধ্যে তৌহিদ ছিল না শির্কের সেখানে স্বীকৃতিও একসাথে ছিল এইটা আমাদেরকে জানতে হবে তারা লব্বায়েক আল্লাহম লাব্বায়ক বলতো উনি কিন্তু তুলে দিয়েছেন কথাটা এমন আপনি একটু বুঝাই দেন যে আরব্য শিকরা লাভবাহ বলতো কিন্তু লাভবাহ লাখ তোমার কোন শরিক নাই এরপর আবার কি করে শরীরের বাক্যটা বলতো এটা অর্থ করে এটাই চমৎকার বিষয় আমার সুপ্রিয় দর্শক ভাই বোন যে লব্বে আমরা এটা বলে স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ একমাত্র তোমার ডাকে আমরা সাড়া দিয়েছি চলে আসছি লা লাখ এখান থেকে তহেদ যেটা ভাই বললেন যে আপনার কোনো শরিক নেই এটা হচ্ছে আমাদের কথা এবং রসুল্লাহ সাল আলীভাবে আমাদেরকে শিখিয়েছে কিন্তু আরবটা যেটা বলতো জাহেরি যুগে যেটা বলতো লাখ্লা শারী কান হুয়ালাক মা মালাক তারা আল্লাহকে মানছে কিন্তু মানার সাথে সাথে আল্লাহ সাথে শরিকও করতেছে শরিক করতেছে মানে ওই যে মূর্তি গুলো ওই যে মূর্তি গুলো যার যেটা আছে এবং যে শরীরটা আছে সেটাও আবার তুমি মালিক এবং ওই শরীর যা কিছু মালিক সেটারও তুমি মালিক মানে একবারে পুরো বলে দিয়ে শরীর স্বীকৃতি দিয়েও আবার সেটাকেও আল্লাহর সাথে আপনার দিয়ে দিছে কিন্তু এটা গ্রহণযোগ্য নয় এই জন্য যে এখানে পরিষ্কার ঘোষণা শারী কানক ও এখানে পরিষ্কার সে শেরেকের ঘোষণা দিচ্ছে এই জন্য দেখুন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ বলছেন যে না এইভাবে চলবে না লা লাখ এটাই মূল কথা এই জন্যই দেখুন এতটুকু বলার পরে আবার আল্লাহ পাক রসুল্লা সাল্লাম থেকে রিপিট করাচ্ছেন আল্লব আল্লাহ হুম্বে বলে আমরা শেষ করতেছি শেষের দিকেও শুরুও লবশ আমাদের তো এখান থেকে আমরা আমাদের হজ শুরু করলো এখানে এখন একটা বিষয় আমি আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করবো যে আমরা বিভিন্নভাবে দেখি এবং হজের মৌসুমও দেখি এই দেখুন এই শব্দটা এই লাল বিহাটা সারা দুনিয়ার জন্য এক যে কোনো ভাষার লোক এক কারো জন্য এর পরিবর্তন করার কিছুই নেই এবং পরিবর্তন করা বৈধ নয় যায় করাও যাবে না করেও না কেউ মজার ব্যাপার যেটা হলো যেখানে আমরা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো এই যে আমরা বললাম এটা চিৎকার করে বলতে হবে আওয়াজ দিয়ে বলতে হবে সম্মিলিতভাবে বলতে হবে নাকি এটা আমি আল্লাহর সাথে মোনাজাতের মাধ্যমে বলব একটু উচ্চস্বরে বলার নিয়ম আছে কিন্তু আমাদের এখন যেটা হচ্ছে দেশ থেকে আমরা দেখি বিদেশেও আমরা দেখি হজর মৌসুম আমরা দেখি উচ্চস্বর বলার নিয়ম আছে কিন্তু তাল মিলানোর কোনো নিয়ম নেই আসলে হয়েছে কি প্রিয় ভাই বোন এই যে আমি আল্লাহ দরবারে আসলাম আমার মনের অবস্থাটা কি হয় আপনার কাছে আসবো এই যে। তালবিয়াটা যে পড়তে হবে আপনার মেকআপ থেকে আর শেষ করতে কোথায় গিয়ে তালবিয়াটা এহারাম বাঁধার পরে নিহাত করার পরে শুরু করতে হবে এবং এটা প্রতিমধ্যে বলতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে তফ শুরু না করেছে আরামকে না দেখেছে কাবাকে যতক্ষণ না পরিদর্শন করেছে এ পর্যন্ত সে তালবিয়া বলতে থাকবে যখন কার্বাকে দেখে ফেলবে তখন আর সে তালবিয়া বন্ধ করে দেবে কিন্তু এইখানে এটা সমস্যা হচ্ছে যে আমরা ঢুকতেছি হারামে হারামেছি শিক্ষণীয় জিকির কিভাবে করতে হবে হাজের মধ্যে কিন্তু যেতে হচ্ছে একটা ছোট বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আলোচনায় ততক্ষণ আপনারা কেউ দূরে যাবেন না এই প্রত্যাশা সালাম আলাইকুম আহমতুল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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে বিস টিভি বাংলায় সবিনু আল্লাহ ממয়সা আল্লাহর হুকুম মানার নাম ইসলাম। আল্লাহু আকবার। আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান। আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান। আপনি ব্যবসায়ী জেনে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুদী দর্শক বিরতির পর আপনাদের সকলকে আবার ওই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমরা বলতেছিলাম যে তালবিয়া পড়ে পড়ে যখন আমি আমি চলে গেলাম আমি আল্লাহর ঘর দেখে ফেললাম তালবিয়া বন্ধ করব। আমি যখন তফ শুরু করবো তফের মধ্যেও কি আমি তালবি করব না কী দোয়া চাইবো অনেকেই দেখা যাচ্ছে যে তফের মধ্যেও তালিবিয়া চলতেছে জি স্যার বিষয়টা হলো তালবিয়ার বিষয়টা শুরু এবং শেষ নিয়ে শুরুতে তো কোনো মতভেদ নাই হালকা কিছু মতভেদ আছে রসুল সোল্লা সাল্লামের তালবিয়া কখন শুরু হয়েছিল এইটা নিয়ে যেমনি এহরামের কাপড় পরার পর মসজিদ সেই জায়গায় থেকেই বেঁধেছিলেন তালবিয়া পাঠ করেছিলেন না বাহনে উঠে বলেছিলেন এইটা নিয়ে মতভেদ আছে কিন্তু মোট কথা হলো এহরাম শুরু হবে তালবিয়া দিয়ে এবং ওমরার ক্ষেত্রে তালবিয়া শেষ হবে অবশ্যই মসজিদুল হারাম যখন দৃষ্টিগোচর হল তখন থেকে এরপরে সে মসজিদে প্রবেশ করার জন্য যে দোয়া আছে এই দোয়াগুলোর বিষয় চিন্তা করবে তারপরে তার মানসিকভাবে প্রস্তুতির ব্যাপার আছে এখন তো মসজিদুল হারাম সম্প্রসারিত হয়েছে আগে তো মসজিদুল হারাম দিয়ে ঢুকার পরে পরেই তো কাবা এখন তো সম্প্রসারিত হয়েছে এখন নয় বেশ হাঁটতে হাঁটতে আমাকে সময় লাগতেছে এই হাজিরা সোয়াদের কাছে যেতে এই জন্য নিয়মটা হলো মসজিদের ব্যাপার আছে আমরা অন্য মসজিদে যেব স্টার্ট করার তো এর জন্য মানসিকভাবে আমাকে মানে তৈরি হইতে হবে তফের নিয়মগুলো আমি এর ভিতরে ভিতরে জানতে থাকব কোন জায়গা থেকে শুরু করব। এই জন্য একটা যে মানসিক প্রস্তুতির ব্যাপার আছে এই জন্য আগে বন্ধ করার ব্যাপার বলা হয়েছে ধন্যবাদ আপনাকে আমরা আমরা যখন করব। কোনো নির্ধারিত দোয়া আছে কি চমৎকার বলেছেন সম্বত এটা আমরা এক একপর্বে আলোচনা করেছেন আমাদের আকরাম ভাই যে আমাদের তফ তো শুরু হবে হাজরে আসফাদ থেকে হাজরে আসরাতকে সামনে রেখে আমাদের তপ শুরু হবে বামে থাকবে আমার আল্লাহর ঘর বায়তুল্লাহ তো এখান থেকে যখন আমরা শুরু করব যে বিসমুল্লাহ আল্লাহ আকবর যদি আমার সুযোগ থাকে হজরে আসর চুম্বন করার তাহলে তো শুরু হাজর আসওয়াত চুম্বন করলাম যদি সুযোগ না থাকে তাহলে হাতের ইশারায় কোন কোনো ইয়েতে আছে কাঠির ইশারায় আমরা করে বিসমুল্লাহ আল্লাহ আকবর বলে আমরা শুরু করবো এখানে বলে রাখা ভালো যে হাজর আসরাদ চুম্বন করাটা শূন্যত পালন করতে গিয়ে মানুষকে কষ্ট দেওয়া দেওয়াটা হচ্ছে ডান দিক থেকে আরম্ভ করে রুকনিয়ামানি পর্যন্ত নির্ধারিত কোনো দোয়া নেই কোনো দোয়া নেই কোনো দিকের নেইবে এমনকি তার নিজ ভাষায়ও চাইতে পারে আরবি ভাষায়ও চাইতে পারে যে যে ভাষায় আছে আল্লাহকে যেভাবে বুঝাতে পারে সে বুঝাবে এখানে আমরা একটা জিনিস আমাদের সদ্য ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করবো যারা হজে যাবেন সামনে আল্লাহ যদি তফিক দেন তাদেরকে আমরা বলবো যে অনেকগুলি বই পাওয়া যায় দেশ আরবি বোকামে দেখা যায় কি নিয়ে ওরা দোয়া রচনা করেছে বটে যদিও কিন্তু এই নির্ধারণ করাটা এটি হচ্ছে মারাক্ষের ওটা পাঠ করার কথা না তার মনের মতো ইচ্ছা করে আলাদা সেটাই সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে সে ওই নির্দিষ্টটা পড়তে গিয়ে উচ্চারণও জানতেছে না কষ্ট করে কষ্ট করে এটা পড়তেছে কেউ বাংলা উচ্চারণ পড়তেছে কেউ বা উর্দু উচ্চারণ করতেছে কেউ বা ফার্সি উচ্চারণ পড়তেছে বিভিন্ন ভাষায় পড়তেছে কিন্তু যে যে মনের আবেগ নিয়ে যে আল্লাহর কাছে কিছু কথা তুলে ধরবে সেটাকে বলতে সেটাই আমি বলতেছিলাম যে দেখুন যে তের মধ্যে আপনি ঢোকা মানে কি আপনি একেবারে সম্পূর্ণভাবে আল্লাহ রাবুল আলমিনের দরবারে নিজেকে কি করে দিলেন সম্পর্ক করলেন এবং নিজের মনের আকুতি মিলিয়ে নিজের আবেগকে সামনে রেখে নিজের অতীতের কর্মকে আপনি সামনে রেখে ভবিষ্যতের প্রাপ্তির আশাকে সামনে রেখে সামনের কাজগুলো যেন সহজ হয় সব কিছুকে নিয়ে আপনি চোখের পানি অস্ত্র সজল নয়নে আল্লাহর দরবারে আপনি দোয়া করতে থাকবেন আর হাঁটতে থাকবেন রমল এবং যেটা আসবে সেইভাবে করতে থাকবেন যা খুশি আপনি সেখানে চাইবেন সর্বোপরি আমরা যেটাকে প্রাধান্য সেটা হচ্ছে দেখুন এই সুযোগ দ্বিতীয়বার আসে কিনা সেই জন্য আপনি আকুতি মিলিয়ে এই সমস্ত দোয়ার পাশাপাশি নিজের ভাষায় নিজের কথাগুলো আল্লাহর সামনে পেশ করুন ভাষা আল্লাহ এবং এই ভাষা আপনি যে ভাষাই বলেন আল্লাহ পাক সেটা বুঝেন আল্লাপাক আপনার মনের অবস্থা দেখবেন সেই মনের অবস্থা দেখেই আল্লাপাক করবেন আপনার জন্য আপনি লিখিত বইগুলো সামনে রেখে ওগুলো পড়তে পড়তে আপনার মনও সেদিকে থাকবে না এখানে কি পড়তেছেন সেটাও আপনার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে চমৎকার আমি বলব সে একটা জিনিস হলো যে আমরা যারা হজে আসি তারা তো চলে আসি একেবারে আল্লাহর গড়ের চৌকাটে এই চৌকাট থেকে যদি কেউ মাহরুম হয়ে ফিরে তাহলে সে কোথায় যাবে আমরা হজে এসেছে অনেক কিছু প্রাপ্তির জন্য তার ভিতরে সবচেয়ে যেটা প্রাপ্তির ব্যাপার আল্লাহ রসুলা বলছেন মন হাজ্জাল্লাহি ফালাম্মি আর রাজা আকায় যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজে আসলো এবং সে অশ্লীলতা পরিত্যাগ করলো। এবং যৌন সম্ভোগে লিপ্ত হল না তাহলে সে ব্যক্তি হজ থেকে ফিরে যায় নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে এই যে বিষয়টা এটাকে আমাদের কিন্তু অবশ্যই অন্তরের আগ্রহ এবং আমার যে আকর্ষণ এগুলোর মাধ্যমে একাগ্রতার মাধ্যমে কিন্তু আমি এটা অর্জন করতে পারবো এবং যে যত এই হজকে পাপ মুক্ত আমি করতে পারবো এবং রসুল সাল আলি আসলামের নিয়ম মেনটেন করতে পারবো এই যে আমাদের এই যে আগে কথা হচ্ছিল হিজবুল্লাহ ভাই বলছিলেন অত্যন্ত চমৎকার কথা এই হজে এসে যদি রসুলের বিরোধিতা শুরু হয়ে যায় তফ তফ তো প্রথম কাজ মক্কায় এসে আগে তো এহেরাম বেঁধে এসেছি প্রথমে এই যে আমি শুরু করলাম তোফে মানে বললেন যে প্রথম চক্করের জন্য কোন নির্ধারিত দোয়া আল্লাহ রসুল সালুসলাম দেননি সেখানে আমি শুরু করে দিলাম রসুলের বিরোধিতা রসুল সালুসলাম যা করেছেন তা করার শূন্য যা করেননি তা না করার শূন্য এইভাবে আমাদেরকে ইসলামটা বুঝতে হবে যেহেতু রসুদাম প্রথম চক্র দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম চক্র পর্যন্ত কোনো ধরে নেন বললেন দুর্বল টিকে ধরেন তারপরও এটার অর্থটা আমরা যেটা আগে বলছিলাম সেটা হচ্ছে রসুল্লাম এখানে আপনার উম্মতকে কিনা দিয়েছে তোমার প্রতি ইমান থাকার কারণে আর কি তোমার কিতাবের সত্যায়ন করার তোমার এবং তোমার যে আহ মানে চুক্তি বা অঙ্গীকার এই যে নবীর সুনতের কথা বলা হলো এটার অর্থই হলো কিন্তু যে রসুলের তরিকা অনুযায়ী হজটা করবো আর এখানে আরেকটা বিষয় করলাম আমরা সাদির মতো দোয়া করলাম ওই অন্যান্য বানাওয়ার এই যে সাফা মারি করবো সাফা মার আগে তো কিছু কাজ রয়েছে এক জিকির হচ্ছে যে আল্লাপর তালে সালাত এখানে কিন্তু আল্লাহ পাকর বলে সালাদ কয়েম করতে বলেছিম মকাম এব্রাহিম কে সমুখে রেখে অর্থাৎ রেখে এখানে দুই সালাত পড়তে হবে। এটা কিন্তু একটা জিকির দুই রাখা সালাদ পড়ার নিয়ম হচ্ছে প্রথমে কলিয়া ফের সোরা কাফের দিয়ে তারপরে করবে কি জমজম পানির কাছে যাবে এখানে একটা জিকির আছে জমজম পানি নিবে দাঁড়িয়ে পান করবে এটাও জিকির আমি তোমার কাছে আল্লাহ তোমার কাছে অফরন্ত রেজেক হালাল রেজেক কামনা করছি আল্লাহ আমি তোমার কাছে সকল অসুস্থতা সকল অসুস্থতা রোগ হিসাবে ওইটা জমজমান আমি যখন তফ শেষ করব দুই রেখা সলাদ উদায় করবো এই তফ দুই রেখা সলাদ কিন্তু আমি চেষ্টা করব মকাম ইব্রাহিমে না পারলে হারামের যেকোনো জায়গায় এটা কিন্তু ভেঙে দেওয়া ভালো কিন্তু দেখা গেল যে আপনি পারলেন না ওই মকাম ইব্রাহিমের পিছনে ওখানে সলাত আদায় করতে গিয়ে অসংখ্য তোয়াফকারীকে আপনি কষ্ট দেবেন সেটা কিন্তু উচিত নয় সম্মানিত সুদি দর্শক জানতে পারলেন তোয়াফ হলো এবার দুই রেখাত সোনাত আদায় করবেন এই দুই রেখাত সালাদ যখন আদায় করবেন রসুল সালাম যে সোরাগুলি পড়ছেন সেগুলি দিয়ে আদায় করবেন তারপর এটি মকাম ইব্রাহিমের সম্ভব নাহলে যে কোনো জায়গায় কোনো মুসলিম মুসলিমকে কষ্ট দিয়ে মকাম ইব্রাহিম পড়তে হবে এটা বাধ্যতামূলক নয় আরামের যে কোনো জায়গায় আপনি দুই রেকাত সালাত আদায় করতে পারেন তারপর জমজম পানি আপনি পান করবেন সেখানে গিয়ে দোয়া করবেন সেখানে গিয়ে মুক্তি কামনা করবেন সেখানে গিয়ে ইলমে নাফেক কামনা করবেন রিজেক্ট চাইবেন আল্লাহ রবাহ আয়ালমিন এ আপনাকে এখানে দিতে পারেন সুবর্ণ সুযোগ এটা কিন্তু হাতছাড়া করা ঠিক হবে না এগুলিও জিকির আর জিকির করতে হবে জায়গা মতোই এটা ইম্পর্টেন্ট জায়গা জায়গায় জিকির জায়গায় করাই সবচেয়ে বেটার আল্লাহ রবুল্লা আলম আমাদের সকলকে তো দান করুন যেন আমরা যথার্থভাবে হাজের এই জিকিরগুলি ঠিকমতো আদায় করতে পারি আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আলম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 জানার জন্য ইসলামের চলার সম কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়দের বাইরে যাওয়ার সুযোগ থাকবে मुजफ्फर बिन महसिद राजा अब्दुल्ला जहांगीर शेख शाहिदुल्लाह खान मदानी अहमदुल्लाह बिन मुहम्मद तेलवर हुसैन हारून हुसैन उपस्थापन अनन्य गुनावल जानते देखे अनुष्ठान इलाम दुनिया आज रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टेलिंग